এক আল্লাহ সবার জন্য সমান কিন্তু আমাদেরকে না খেয়ে মরা এখন সাধারণ মানুষ আমরা আমরা একটা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি যে আমাদেরকে এভাবে লকডাউন দিয়ে না খেয়ে না দিয়ে মেরে ফেলার একটা চক্রান্ত এটা এই লকডাউন আমরা গিরাভরে প্রত্যাখ্যান করি এই লকডাউন আমরা গিরাভরে প্রত্যাখ্যান করি বাংলার আকাশ বাতাস বাংলার মা মাটি মেহরতি মানুষগুলি এই লকডাউনকে আমরা প্রত্যাখ্যান করি আমরা এই লকডাউন মানি না মানবরা এই বাংলাদেশে যে মানুষগুলি আছি আমরা একদিন কাজ না করলে পরের দিন সুলাই আগুন জ্বলে না সেই দেশের লকডাউন আমরা ঘিনা বলে প্রত্যাখ্যান করি আমরা করুণাকে বই করি না আমরা বই করি লকডাউনকে কখন আবার লকডাউন দিবে রমজানের করতে পারি নাই সামনে কোরবানি ঈদ আমরা করতে পারতেছি না আমাদের বাংলার আকাশে কি কখনো ঈদের স্বাদ উঠবে না আমাদের পরিবহন সেক্টরে যারা জড়িত আছে তাদের জন্য কি আসবে না আর বাংলার মাটিতে কখনো আজকে উন্নত বিশ্ব লকডাউন প্রত্যেকটা মানুষের খাদ্য নিশ্চিত করার পরে লকডাউন দেওয়া হয় কিন্তু আমরা যে বাংলাদেশ আমরা বললাম সবচেয়ে গরিব রাষ্ট্র বাংলাদেশ আমাদের দেশে আর চায় না শতকরা নিরানব্বই মানুষ লকডাউন চায় না এখন এই লকডাউন কার জন্য আজকে আমার সুলায় আগুন চালানো আমার বউ বাচ্চা না খাইয়া আজকে আমি ত্রাণ পাচ্ছি না এক কেজি চাউল দুই কেজি চাউল পায় মাসে একদিন যদি এগুলো তামাশার এগুলা কিন্তু কোন ত্রাণ না পাই আমার পাঁচজন ফ্যামিলির সদস্য পাঁচটা ফ্যামিলির সদস্য দুই কেজি চাল দিয়ে আমি এক মাস চলতে পারো আমাকে এক মাসে মিনিমাম চল্লিশ কেজি চাউল লাগে আমার যখন কর্মসংস্থানের নাগরিক হিসেবে। আমরা মাননীয় সরকারকে আহ্বান করব। এই লকডাউন প্রত্যাখ্যান করুন যদি করোনায় আমি মারা যাই আমি শহীদ মৃত্যুবরণ করুন কিন্তু আমি লকডাউন চাই না বাংলার মানুষ লকডাউন চাই না আমরা কাজ করে বাঁচতে চাই আমরা করোনায় মারা গেল আমরা কখনো এই লকডাউনে আমরা সবচেয়ে বেশি ভয় পাই মানুষ করোনা কে যতটা ভয় না পাই তার চেয়ে বেশি ভয় পাই লকডাউন কে আমরা সরকারের কাছে পায়ে লকডাউন দিলে মানুষগুলি বিপড়ার মতো মরে যাবে না উন্নয়ন করছেন আমরা স্বীকার করি তার বাসা যখন তিনি ছিলেন খলিফা তিনি তার রাজ্যের সমস্ত মানুষের খাদ্য নিশ্চিত করেছেন আমার তো খাদ্য নিশ্চিত হয় নাই আমরা কত এভাবে না খেয়ে মারা যাব। আমরা না খেয়ে মারা যাচ্ছি এমপি মন্ত্রী মিনিস্টাররা এসি রুমের মধ্যে পয়সা থাকে তারা তো আমাদের দুঃখ বোঝে না পরের দিন আমাদের সুলাই আগুন চলে না এই বাংলাদেশে লকডাউন নামক গজব আমরা আপনি লকডাউন প্রত্যাখ্যান করেন আমরা করোনায় মারা যেতে রাজি দুই হাত জোর করে অনুরোধ করছি আমার জন্য সবকিছু মনে করেন যে খোলা থাকতো সবকিছু খোলা থাকতো আমি তো স্বাধীন না আমি তো অপরাধীন আমি সরকারের কাছে দিন আপনাদের কাছে পরাধীন সকলের কাছে আমি পরাধীন সরকার তো আমি কিছু বলল না সরকার যা করতেছে পুলিশের লেগে করতেছে এমন যদি দুই একটা কথা কই তা মনে আমার ফাঁসি হবে নালে আমি এই আমার আমি সাবার যাবো না ভাই সাবারের আগে আমি প্যাকেট কিন্তু আমি যদি প্যাকেট হই তাহলে আমার এই প্যাকেট করে জানি শেষ করে দেয় আর কোনো জানি ঝামেলা না থাকে আমার আমার মতো একটা ড্রাইভারের মাইরা যদিও ওরা যদি শান্তি পায় তাহলে ওরা শান্তি পায় আর কোনো ড্রাইভাররা জানি না মারে এই যে কয়েক পিড়াই শুনি क्षण दाणी क्षमतार जोरे भोट डी को क्षमत आशा हिन्दुत्वी सरकार हाथी आज जिम्मे कोटा देश गरीब दुखी मेहनती मानुष आज কাঁদছে দুমোটো খাবারের জন্য দেশ জুড়ে চলছে নীরব দুর্ভিক্ষ শাসনের নামে চলছে শোষণের মহড়া সাধারণ মানুষের রক্ত মাংস অস্থিমজ্জা যেন চিবিয়ে খেতে চাইছে জালিম সরকার সম্প্রতি লকডাউনের নামে দেশের মানুষের ওপর জুলুম ও নির্যাতনের এক বর্বর মহড়া শুরু করেছে তারা আজ আমরা তুলে ধরব তাগুত সরকারের অন্যায় ও অত্যাচারের কিছু লোমহর্ষক দৃশ্য কেমন আছে গরিব দুঃখী মেহনতি জনতা আমি নতুন গোসতে খাবো আমি এগুলো বলতে গেলে অনেক কে ভাই অনেক আবেগ বাড়া আসবে একটা দেয় কেউ আমাকে খাদ্য দে না কিন্তু কথাই কথাই যারা সরকারের উপদেষ্টা যারা লকডাউন দেয় এরা আসলে গরিব মানুষের জীবন নিয়ে চিনিমিলি খেলতে চাচ্ছে এটাই তাদের চাল আমরা ধরে ফেলছি আমার ঘরে আইনা দিয়ে যাবে না আল্লাহ পাক আমার আমার ঘরে আনবে না আমাকে কর্মের রিজিক আমায় নিতে হবে কিন্তু যদি আমার কর্ম বন্ধ করে তাহলে আমার কেড়ে নেওয়া হলো এই জন্য যদি এই লকডাউন যদি আমি মাননীয় সরকার প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলবো যদি আপনি এই দেশ থেকে না করেন হাসরের আদালতে আপনাকে আমরা ধার আসামির কার্ড সেদিন আপনি ভাসতে পারবেন না কারণ আল্লাহ একজন আছে আমরা আমি আমি আজকে দুই বেলার উপাস আমার দুইটা বাচ্চা উপাস আমার একটা বাচ্চা তিন বছরের ভাই আমার বাচ্চারা আমি এক কেজি না আমার শিশু বাচ্চা বিছানায়াপিবা এরা শাসক নয় শাসক এদেরকে বলা হয় না আমার আমার আড়াই বছরের বাচ্চা ওই বিছানায় ছটফট করতেছে এক কেজি চিনি দিয়ে আমি সুজি খাওয়াবো সেটা আমি পারতেছি না আমার বাচ্চা মারা যাচ্ছে আমার কর্ম বন্ধ এক কেজি চিনি আমি কিনি আমার বাচ্চাকে সবাই শুধু লোক দেখালো দুই একটা বিরানির ফোটলা দিয়ে আর সেলফি তুলে প্রকাশ করে আমরা টান দিচ্ছি আসলে এরা টান দিচ্ছে না এরা হলো শিক্ষিত শৈতান এদের বিচার হওয়া উচিত বাংলার বাটিতে এরা হাজার হাজার কোটি টাকার সম্পদ বানাইছে এই বাংলাদেশে এমনও এমপি মন্ত্রী ধন আছে কত হাজার কোটি টাকা আছে তারা জানে না কিন্তু আমরা যারা আছি এক কেজি চাউল আমাদের বাঘ্য চটে না আমার সন্তান ও সুস্থ আমার বাবা অসুস্থ আমার মা অসুস্থ আমার বাবা ব্রেন স্ট্রোক করছে আজকে যদি মনে করেন যে আমি মনে করেন যে টাকা ইনকাম করতে না পারি আমার বাবা মারা যাবে আমার সন্তান মারা যাবে আমার ওয়াইফ মারা যাবে আমার ওয়াইফ কয়েকদিন আগে মনে করেন যে সিজার হয়েছে হ্যাঁ আচ্ছা এখন যদি আমি ভালোভাবে ওকে মনে করেন যে ট্রিটমেন্ট করতে না পারি তাহলে আমি কি ওরকে বাঁচাতে পারবো তাহলে আমার ইনকামের দরকার আছে না তো এখন আমি যাইতেই তো পারতেছি না অফিসে কাজই তো করতে পারতেছি না আপনারা এটা প্রকাশ করেন হ্যাঁ বলেন আমি এখন এই মুহূর্তে মনে করেন যে একদম প্রস্তুত ডাকেন পুলিশ আমাকে চান দিয়ে একটা গুলি করুক কারণ এইভাবে মনে করেন যে জীবন বাঁচে না পারি কইতে না পারি আর সইতে পেটে জ্বালা সইতে পাচ্ছি না আর ভয়ে কইতে পারছি না এখন খাবার নাই পেটে তো খিদা আছে খিদার কারণে আমরা ধরেন যে রিক্সা চালাতে তখন সেই মুহূর্তে বাধ্য ছিল গরিব মাইরা এই সোনার বাংলায় কাগরে লয়ে উনি থাকবো আমাকে জানতে ইচ্ছা লাগে বাংলাদেশের সাধারণ জনগণের এক বড় অংশ দারিদ্র সীমার নিচে বসবাস করে খেটে খাওয়া দিন এনে দিন খাওয়া মানুষের পরিমাণই এদেশে বেশি অতি গরিব মানুষের সংখ্যা বেশি এমন দেশগুলোর তালিকায় বিশ্বে বাংলাদেশের অবস্থান পঞ্চম দেশে দুই কোটি একচল্লিশ লাখ লোক এমন আছে যারা দৈনিক একষট্টি টাকা ষাট পয়সাও আয় করতে পারেন না এমন একটি দেশে কিভাবে চোখ বন্ধ করে লকডাউন দেয়া যায় গত বছর থেকে একের পর এক অপরিকল্পিত লকডাউনে দেশের সাধারণ মানুষ আজ অর্থনৈতিকভাবে দেউলীয় হওয়ার জোগাড় ঘরে ঘরে দুর্ভিক্ষের আহাকার। জালিম সরকার লকডাউনের নামে মানুষের রুটিরুজির পথ বন্ধ করে দিয়েছে কিন্তু দিন আনে দিন খাওয়া মানুষগুলো কিভাবে বাঁচবে এ নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই পহেলা জুলাই থেকে এক সপ্তাহের জন্য কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার ঘর হতে বের হলেই গ্রেফতার হতে হবে পুলিশের হাতে গুনতে হবে জরিমানা কিন্তু এক সপ্তাহের খাবার ও নিত্য প্রয়োজনীয় সামগ্রীকে দিনআানি দিন খাওয়া মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে সরকার তাহলে এই লকডাউনে সাধারণ মানুষ কি খেয়ে বাঁচবে সরকার কি গরীব দুঃখী मेहनতি মানুষteil গলা টিপে হত্যা করতে যায় খাদ্য সরবরাহের ব্যবস্থা না করে তাদের রুটি রুজি বন্ধ করার এই অধিকার সরকার কে দিয়েছে সন্ত্রাসি পুলিশ বাহিনীর জুলুম অত্যাচার কিভাবে জনগণ দায়িত্ব পালন করেন আমি এটা সেটা বলতে পারবো এটা আমার লাভ আজকে আমি বলতেছি যদি আজকে এই কথাগুলো বলি কালকে দেখবেন যে আমার চেহারা চিলার জন্য দেয়া গেছে রাস্তায় একদল লোক থাকবে পুলিশ গ বেতন ডাবল ডাবল বানাই দিয়েছে তারপরে ঘুষ খাইকা ঘুস খাইকে কে আমরা তো মাইগা মানুষ না চোখে পানি বাই করে দেবো বুকটা ভাইটা যায় বুকটা দেয় এই যে বারোশো টাকা বারোশো টাকার মধ্যে বারোশো টাকা এখানে লেখা আছে আর এক পুলিশ অফিসার এর জিগাইলাম সাঁত্রিশশো টাকা নিয়ে যাই তবে তাছাড়া তোমাকে গাড়ি দিবে না সাঁত্রিশশো টাকা আমি কই পাবো আমি এক আমি কিস্তি গাড়ি তুলছি আমি আমার আমার সাহেব পুলিশের মধ্যে খুব কেন তাদের দেখলে ভয় লাগে ঘৃণা লাগে ছুঁয়ে দেয় হ্যাঁ এরা যদি ধরে এরা যদি কথা বলতে ভয় লাগে কখন কি করে ফেলে কি বলবো সরকারের কাছে এটা জনগণের সরকার জনগণের মো মতাবস্থা এটা হলো পুলিশের সরকার পুলিশ প্রশাসন হয়েছে দেশের সন্তারাস আপনি গুলি খাইবেন আপনি গুলি খাবেন আপনার মার মতো একটা সার পোকা আমরা তো পুলিশের কাছে একটা সার পোকা পরিশ্রম করতে হয় বউ বাচ্চার খরচ আছে সবকিছু বাদ দিয়ে এক হাজার টাকা যোগায় চার থেকে পাঁচ দিন কষ্ট করতে হয় লকডাউনের সাধারণ জনগণের সবচেয়ে বড় ত্রাস হলো পুলিশ বাহিনী এই রক্তচা পশুগুলো বনের হিংস্রজন্তু জানোয়ারের মতো ঝাঁকে ঝাঁকে নেমিয়ে আসে রাস্তায় গরিব দুঃখী মেহনতি মানুষের রক্ত ঘামে অর্জিত টাকা এরা অস্ত্রের জোরে নেয় এই জানোয়ারগুলোকে দেখলে মানুষ ঘেন্নায় মুখ ফিরিয়ে নেয় এরাই এই তাগুদ সরকারকে টিকিয়ে রেখেছে ফলে দেশের ক্ষমতা চলে গেছে তাদের হাতে গোম ধর্ষণ চাঁদাবাজি মাদক ব্যবসা হেন কোনো অপকর্ম নেই এই সন্ত্রাসী বাহিনী করে না কেমন আছে পরিবহন শ্রমিকরা কিন্তু আমাদের তো সংসার চলতেছে না আমাদের বাড়িতে বাজার নাই আমরা কিভাবে কষ্ট হয় সরম করে তো লাভ নাই তো একজনও বললো যে ভাই সরম করবেন কেমন আসলে লকডাউনে ক্ষতিগ্রস্তদের তালিকায় পরিবহন শ্রমিকরা শুরুর দিকে থাকবেন গাড়ির চাকা ঘুরে না চুলাই জলে না আগুন পরিবারের শিশু নারীরা হাত পা ছড়ছে না খেয়ে কিন্তু সরকার নির্ভিকার যেন কোথাও কিছু হচ্ছে না ট্রাণের টাকাগুলো ভাগবটোয়ারা করে খাচ্ছে সরকারের চেলাচামণ্ডারা সম্প্রতি ব্যাটারি চালিত রিসেভেন অবৈধ ঘোষণা করার পাইতারা চালাচ্ছে জালিম সরকার এতে প্রায় পঞ্চাশ লাখ পরিবারের আয়ের উৎস বন্ধ হয়ে যাবে অথচ জালিম সরকার এই ভ্যানগুলো আমদানির অনুমতি দিয়েছে শোরুমে বিক্রয়ের অনুমতি দিয়েছে কোটি কোটি টাকা ট্যাক্স নিয়েছে গরিবরা এসব ব্যাটারি চালিত ভ্যান কিনেছে সদি কিস্তির টাকায় এখন রাস্তায় নামলে সন্ত্রাসী পুলিশ বাহিনী গাড়িগুলো ভেঙে দেয় গরিবদেরকে গলায় ফাঁস দিয়ে মারার কি বর্বর খেলা খেলছে এই জালিম সরকার কেমন আছে মাদ্রাসা কেমন আছে আলিম ওলামা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কঠিন সময় পার করছে মাদ্রাসাগুলো স্বাধীনতার পর বিগত অর্থ শতাব্দীতে আলিমালামারা এত বড় মুসিবতে আর পড়েননি হাজার হাজার আলিম আজ কারাকারে তাদের পরিবারগুলোতে আজ শোকের ছায়া কাঁচছে তাদের অবুধ শিশুরা কাঁদছে স্বামীহারা বিধবা স্ত্রীরা মাদ্রাসাগুলো আজ যেন বিরান পরিণত হয়েছে তাগুদ সরকার মাদ্রাসার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে যে কোনো মূল্যে তারা মাদ্রাসাগুলোকে নিয়ন্ত্রণে নিতে চায় কারণ সরকার জানে তাদের কুফুরী শাসন ব্যবস্থার জন্য সবচেয়ে বড় হুমকি এই মাদ্রাসাগুলো যতদিন এই আলিম ওলামা সরকারের নীতির সামনে হাঁটুগুড়ে বসে আত্মসমর্পণ না করবে ততদিন তারা মাদ্রাসা খুলে দেবে না আর সরকারের নিয়ন্ত্রণে আসার পরিণতিও কারো অজানা নয় শহর ও গ্রামের আনাচে কানাচে ছড়িয়ে থাকা হাজার হাজার মাদ্রাসা বন্ধ হয়ে গেছে প্রাইভেট মাদ্রাসাগুলোর অবস্থা আরও খারাপ দিনশিক্ষার এই প্রকল্পগুলো ফের আবার কবে স্বাভাবিক হতে পারবে তার কোনো হিসেব নেই আর আলিমরা শিক্ষকতা পেশা ত্যাগ করে চলে যাচ্ছেন অন্য কোনো পেশায় প্রিয় দেশবাসী বাংলার জমিনে দিনের এই সর্বশেষ দুর্গগুলোর হেফাজত যদি আপনারা করতে না পারেন তবে মনে রাখবেন আগামী দিনগুলোতে এদেশে ইসলাম ও মুসলিমদের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে শিক্ষা ব্যবস্থার কি অবস্থা মানে সরকার মনে করে দেশ কিছু আসে দেশগুলাই যেপ্ত একটা অসম্ভব রকম একটা ক্ষতিকারক বাংলাদেশের জেনারেল শিক্ষা ব্যবস্থার অবস্থা মারাত্মক খারাপ আজ দীর্ঘ দেড় বছর ধরে বন্ধ হচ্ছে ছাত্ররা গণহারে গোল্লায় যাচ্ছে গড়ে উঠছে এক অশিক্ষিত উশৃঙ্খল প্রজন্ম তরুণরা ছড়িয়ে পড়েছে নানান অপরাধে মাদকাসক্তের সংখ্যাও বাড়ছে দ্রুত হিন্দুত্ববাদী তাগুদ সরকার দেশের তরুণ সমাজকে পরিকল্পিতভাবে ঠেলে দিচ্ছে ধ্বংস বরবাদের দিকে দেশের মার্কেট হাঁটবাজার দোকানপাট মদেরবার ডান্স ক্লাব পর্যটন কেন্দ্র ব্যাংক ও শিল্প কারখানা সহ সব খোলা ছিল কিন্তু অদ্ভুত কোনো কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ এই তাগুদ সরকার যেন গোটা প্রজন্মকে ধ্বংস করার ঘৃণ্য এজেন্ডা নিয়ে এগিয়ে যাচ্ছে কেমন আছে মধ্যবিত্তরা দফায় দফায় লকডাউনে মধ্যবিত্তরা আজ ক্লান্ত বিপর্যস্ত দ্রব্যমূল্যের বিরামহীন অর্থগতি তাদের জীবনকে বড় কঠিন করে তুলেছে লকডাউনের শুরু থেকেই চাকরিচ্যুত লাখো মানুষ শহরের বাসা ভাড়া ও বিদ্যুৎ বিল কেবল বেড়েই চলেছে ঈদের মৌসুমে বারবার লকডাউনে ব্যবসায়ীদের অবস্থা আরও করুন মূলধন হারিয়ে এখন অনেকেই পথের ফকির প্রাইভেট প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় শিক্ষকরাও পড়েছেন মহাবিপদে তারা লজ্জা ও আত্মসম্মান বোধের কারণে হাতও পাততে পারেন না আবার অভাবের কথা কাউকে বলতেও পারেন না এদিকে বেকারত্ব দিন দিন বেড়েই চলছে সময় মতো পরীক্ষা না হয় ছাত্রদের ক্যারিয়ার নিয়ে তৈরি হয়েছে অজানা সংখ্যা সরকার কি করছে কেন করছে দফায় দফায় লকডাউন দিয়ে জালিম তাগুদ সরকার দেশের মানুষকে অর্থনৈতিকভাবে দুর্বল করার ছক কষেছে তাদের অবৈধ ক্ষমতার গতি টিকিয়ে রাখতে জনগণকে দমিয়ে রাখার কোনো বিকল্প নেই দুর্বল জনগণ যেন সরকারকে চ্যালেঞ্জ করতে না পারে এমনকি দেশে এখন রাজনীতিও নেই দেশ চালাচ্ছে প্রশাসন ও সরকারি আমলারা আর প্রশাসনের কলকাটি নাড়ছে হিন্দুত্ববাদী ভারত দেশের মুষ্টিমেয় কিছু ধনকুবেরকে সুবিধা দিয়ে তাদের মাধ্যমে ক্ষমতা টেকিয়ে রাখার অপচেষ্টা করছে সরকার দিন যতই যাচ্ছে ধনীরা আরও ধনী হচ্ছে গরিবরা আরো গরিব হচ্ছে প্রশাসন এমপি মন্ত্রী ও সরকারি আমলাদের হাতে আজ জিম্মি গোটা দেশের মানুষ সামান্য ক্ষমতার লোভে দেশের মাটিও মানুষের সঙ্গে গাদ্দারি করছে একপাল জানোয়ার আজ হিন্দুত্ববাদী ভারতের হাত পৌঁছেছে আমাদের শাহরগে তাই আমাদের সতর্ক হতে হবে জেগে উঠতে হবে গাফবতের নিতা থেকে আমরা যদি ভেড়া বনে থাকি তবে রক্তপিপাশ হায়নারা আমাদেরকে নিঃশেষ করে দেবে তাই জেগে উঠুন বাংলার ষোলো কোটি তাহিদি জনতা আপনার অধিকার আদায়ের আওয়াজ তুলুন পাড়ায় পাড়ায় মহললায় মহল্লায় আপনারা সংঘটিত হন গড়ে তুলুন জালিম বিরোধী মোর্চা এই তাগত সরকার ও কুফুরি রাষ্ট্র বিরুদ্ধে বুদ্ধিবৃত্তিক বিদ্রোহ ঘোষণা করুন লং টার্মে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার সংগ্রামে আত্মনিয়োগ করুন সেই সঙ্গে শর্ট টার্মে প্রতিবাদ ও প্রতিরোধের অগ্নিমন্ত্রে দীক্ষিত হয়ে নেমে আসুন রাজপথে আজ গোটা দেশ অগ্নিগর্ভ প্রতিবাদে ফসছে দেশের মানুষ মুষ্টিবদ্ধতাদের হাত যে কোনো মুহুর্তে ঘটতে পারে বিশাল গণবিস্ফোরণ